আবু ওয়াইল বর্ণিত তিনি বলেন আবু মুসার্ন পেশাবের ব্যাপারে খুব কঠোরতা এবং বলতেন বলতেনের কারো কাপড়ে পেশাব লাগলে তা কেটে ফেলত হুজাইফা হজিয়াল আল্লাহ বলেন আবু মুসা রাজত আলহ্ন যদি এ হতে বিরত থাকতেন তবে ভালো হতো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মহল্লার আবর্জনা ফেলা স্থানে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন